আমরা চতুর্থ প্রাথমিক মূলনীতি অর্থাৎ সবর নিয়ে আলোচনা করছিলাম সবর হল চতুর্থ ও সর্বশেষ প্রাথমিক মূলনীতি এটি শেষ করার সাথে সাথে চারটি প্রাথমিক মূলনীতি বিষয়ক আলোচনাও শেষ হবে পরবর্তী দার্জগুলোতে ইনশা আল্লাহ এই মূলনীতিগুলোর সপক্ষে দলিল ও প্রমাণাদি উপস্থাপন করা হবে সবরের আলোচনায় যাবার আগে আমি আপনাদের সাথে সবরের সাথে সম্পর্কিত একটি কাহিনী শেয়ার করতে চাই আজকে সকালে আমার কাছে একটি ফেঁকেই প্রশ্ন এসেছে যারা আত্মহত্যা করেছে তাদের ব্যাপারে আমাদের আচরণ কেমন হবে মুসলিমরা কি তার কাফন দাফনের কাজ সম্পন্ন করতে পারবে আমরা কি তার জন্য দুআ করতে পারব তার জন্য জানাজার সালাত পড়া বৈধ হবে কি না আসলে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা আমার মূল উদ্দেশ্য না তবে যেহেতু প্রশ্ন করা হয়েছে আমি শুধু মূল উত্তরটাই দিয়েছি হ্যাঁ আত্মহত্যাকারীর জানাজার সালাত পড়া উচিত আত্মহত্যা করা ব্যক্তি একজন মুসলিম এ ব্যাপারে আলিমদের সঠিকতর মত হচ্ছে আত্মহত্যা করা না। অবশ্যই তার জানাজা ও কাফন দাফন সম্পন্ন করা উচিত অন্যান্য মুমিনদের মতোই তাদেরও সমাধিস্থ করা উচিত তাদের জন্য দুআ ও ইস্তিকফার করা উচিত এতে কোনো সন্দেহ নেই যে এটি কবিরা গুণা তবে কেবল আত্মহত্যার কারণে কেউ কাফির হয়ে যায় না কিংবা কারো সাহাদা বাতিল হয়ে যায় না সে যদি জীবিত অবস্থায় সালাত আদায় না করে তবে সেটা সম্পূর্ণ ভিন্ন একটি প্রসঙ্গ যে ব্যক্তি সালাত আদায় করে না সে কাফির আমি এই মতটিকেই সঠিক মনে করি যদিও সে এমন দাবি করে যে সে অলসতা অলসতাবশত সালাত আদায় করেনি তবুও সে কাফির সালাতের প্রশ্ন আসলে হিসেব সম্পূর্ণ আলাদা কিন্তু যদি সে সালাত আদায়কারী হয় আর তারপর সে আত্মহত্যা করে তবে সে কবিরা গুনাহকারী বলে গণ্য হবে আলিমরা বলেন রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহসাল্লাম তার সময়কালে এক আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়াতে অস্বীকৃতি জানিয়েছিলেন কিন্তু এর কারণ হিসেবে তারা উল্লেখ করেন যে অন্যদের আত্মহত্যা থেকে বিরত রাখানোর জন্যই তিনি জানাজার সালাত পড়াননি আলিম সম্মানিত ব্যক্তিবর্গ এবং শাসকদের উচিত আত্মহত্যাকারীর জানাজা পড়া থেকে বিরত থাকা যাতে তারা অন্যদের আত্মহত্যা থেকে বিরত রাখতে পারেন কেননা এর ফলে সবাই চিন্তা করবে আমি যদি আত্মহত্যা করি তবে কি তারা আমার জানাজার সালাত পড়বে এই চিন্তা একজন ব্যক্তিকে আত্মহত্যা করার আগে দ্বিতীয়বারের মতো ভাবাবে একজন যুবক আত্মহত্যা করেছে আর সে ঘটনার প্রেক্ষিতেই এই প্রশ্নগুলো আমার কাছে করা হয়েছে এই যুবকের পুরো ঘটনা বিস্ময়কর সে ছিল তেইশ বছর বয়স্ক এক বাংলাদেশি যুবক সে কুরআনের হাফিজ ছিল এই ছেলে জীবনে কোনো দিন এক ওয়াক্ত সালাদ কাজা করেনি সে সালাতের ব্যাপারে অত্যন্ত সচেতন ছিল অন্যরা তাকে কখনো কোনো দিন সালাদ কাজা করতে দেখেনি যেদিন সে আত্মহত্যা করেছিল সেদিনও সে যোহর ও আসরের সালাত আদায় করেছিল সে নেকর হিসেবে পরিচিত ছিল সে যে এ ধরনের কোনো কিছু করবে তা কেউ ঘূনাক্ষরেও উটের পায়নি লোকেরা তাকে আমার ব্যাপারে যা জানিয়েছে আমি কেবল সেটুকুই বলছি ছেলেটির লম্বা দাড়ি ছিল তার সব আলোচনার একমাত্র বিষয়বস্তু ছিল ইসলাম আসরের নামাজের সামান্য কয়েক ঘন্টা পর বাসার গৃহ পরিচারিকা তার রুমে গিয়ে তাকে দড়ির সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এক বোনকে নিয়েও এমন একটি ঘটনা আছে বন্টি প্রথমে আমাকে টেক্সট করেছিলেন তারপর আনুমানিক চারটার দিকে আমাকে ফোন করে বললেন তিনি এই মুহূর্তে বাথরুমে ঢুকে তার হাতের কবজি কাটার চেষ্টা করছেন এবং ইতিমধ্যেই তিনি তা শুরু করে দিয়েছেন আমি তাকে এর কারণ জিজ্ঞাসা করলাম তিনি বললেন স্বামীর সাথে কথা কাটাকাটি হয়েছে সেটা আসলে বেশ বড়সড় একটা ঝগড়া ছিল তো আমি তাকে বললাম স্বামীর সাথে ঝগড়ার কারণে আপনি জাহান নামে এক মিলি সেকেন্ড শাস্তি ভোগ করবেন আপনার কাছে কি এটি সঠিক কিংবা যুক্তিযুক্ত মনে হচ্ছে আলহামদুলিল্লাহ তিনি তৎক্ষণাৎ তা থেকে বিরত হলেন এখন তার অবস্থা বেশ ভালো কিন্তু একবার ভাবুন তিনি এমন করলে কি অবস্থা দাঁড়াতো আল্লাহ সুবাহ তাকে তার বাচ্চা এবং আমাদের সব বন্ধের প্রশান্তি ও সুখময় জীবন দান করুন আরামে থাকা অবস্থায় মানুষ সাবরের বিষয়টিকে অবহেলা করে অনেকেই সবর সম্পর্কে ভাষা ভাষা জ্ঞান রাখে মূলত এ কারণেই আমাদের জীবনে এত জটিলতা যাদের সবরের সক্ষমতা নেই তারা পরীক্ষা হতাশা দুশ্চিন্তা ও দুঃসময় নিজেদের বাঁচাতে পারে না আর এভাবেই মানুষ একদিন ইমান হারা হয় কিংবা তার জীবনের পরিসমাপ্তি ঘটে কেউ কেউ এগুলো দ্বারা এমনভাবে আক্রান্ত হয় যে একেবারে পাগল হয়ে যায় অনেকে আবার আত্মহত্যার কথাও চিন্তা করে কিন্তু মাত্র একটি আয়াত কিংবা একটি হাদিস অথবা শবর বিষয়ক কোনো গল্প বা কাহিনী অথবা এ ধরনের কোনো ঘটনা যেগুলো আমরা এখানে উল্লেখ করছি এগুলোও যদি কারো মাথায় থাকে তবে সাথে সাথে সে এটি থেকে দূরে সরে আসবে এই ঘটনাগুলো উল্লেখ করার মূল উদ্দেশ্য আসলে এটাই ছিল যে আপনারা এগুলো অন্তরে বসিয়ে নেবেন আমি সবর নিয়ে অনেক কথাবার্তা বলেছি আমি মূলত এটাই বোঝাতে চেয়েছি যে হকের অনুসারী একজন ব্যক্তির জীবনে দুঃখ কষ্ট আসাটা খুবই স্বাভাবিক বহু বছর আগে আমি ইবনু হাজামের একটি লেখা পড়েছিলাম যেখানে তিনি বলেছিলেন রাহিমাহুল্লাহ যে ব্যক্তি মনে করে সে হকের উপর আছে অথচ তাকে কোনোদিন কোনো দুঃখ কষ্ট পরীক্ষায় স্পর্শ করবে না সে একজন উম্মাদ আপনি যদি হক পথে থেকে আশা করেন যে আপনাকে কোনো বিপদাপদের আপদের সম্মুখীন হতে হবে না তবে আপনি এই পথে বহাল থাকতে পারবেন না ইবনু হাজাম রাহিমাহুল্লাহ মূলত এটাই বলতে চেয়েছেন এমন কোনো ইমাম বা নেতা নেই যিনি পরীক্ষা ছাড়াই ইমাম হতে পেরেছেন সুরা আল আহজাবের আয়াত ওয়াজে আল্লাহা লম্মা সবারু এবং যখন তারা ছিল সবরকারী আমি তাদের অর্থাৎ বনি ইসরাইলদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম যারা আমার আদেশে লোকদেরকে পথ প্রদর্শন করত আল্লাহ বলছেন আমি তাদের মাঝ থেকে ইমাম নির্বাচন করেছিলাম কখন লম্মা সবারু যখন তারা ছিল সবরকারী এই দিন মহান একমাত্র মহানরাই একে বহনের ক্ষমতা রাখেন ক্রমাগত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা মহান হয়ে ওঠেন একদিন না একদিন সব পরীক্ষার অবসান ঘটে মেঘ একসময় কেটে যায় পরীক্ষাও একসময় শেষ হয় একদিন তা দূর হবেই অথবা আপনিই পরীক্ষাকে রেখে গফুরুর রাহিমের কাছে চলে যাবেন পরীক্ষা চলাকালীন সময় হয়তো আপনার মৃত্যু আসবে আর আপনি গফুরুর রাহিমের কাছে চলে যাবেন অনেক আলিম বলে থাকেন প্রতিটি জিনিসই শুরুতে ছোট থাকে আর সময়ের সাথে সাথে তা অনেক বড় আকার ধারণ করে কিন্তু একমাত্র ব্যতিক্রম হলো পরীক্ষা পরীক্ষা শুরুতে বেশ বড় আকারে দেখা দেয় সুহান কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে তা মলিন হতে থাকে একসময় খুব ছোট আকার ধারণ করে পরীক্ষা হল মুমিনের সম্মান ও পরিশুদ্ধির উপায় ইমাম আহমদ তার যুহুদ ও মুসনাদে একটি হাদিস উল্লেখ করেন আবু সাঈদ রাসুল্লা সাল্লাহ আলহিহ্লামের কাছে গেলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তখন মৃত্যুসজ্জা সাইত তো তিনি রাসুল উল্লাহ সাল্লাহু আলহিহাস্লামের দেহে হাত রাখলেন বললেন ইয়া রাসুল্লাহ আপনার এত জ্বর আমি কাপড়ের উপর দিয়েও আপনার শরীরে হাত রাখতে পারছি না রাসূলুল্লাহ الله আলাইহি الله عليه বললেন ইন্না মা'শারাল আমবিয়াই ইউদা'ফুলানা আল বালা কামা ইউদা'ফুলানা আল আজর ইন কানান নাবিয়ু মিনাল আমবিয়াই লা ইউবতলা বিল কুম্মা লিহাত্তায় ইয়াকতূলা ওয়া ইন কানান নাবিয়ু মিনাল আমবিয়াই লা ইউবতলা বিল ফাকর হাত্তায় ইয়াকুযাল আবা'আতা ফায়াহবূ বিহা ওয়া ফি আমরা নবী রাসুলরা এভাবেই দ্বিগুণ বিপদের সম্মুখীন হই ঠিক যেভাবে আমরা দ্বিগুণ প্রতিদান পেয়ে থাকি একজন নবী উকুনের সংক্রমণ দ্বারা পরীক্ষিত হয়েছিলেন এবং সেই যন্ত্রণায় তার মৃত্যু পর্যন্ত হয়েছে এমন অনেক নবিরাসুল ছিলেন যাদের এত বেশি দারিদ্র দেয়া হয়েছিল তারা একটিমাত্র সাধারণ জুব্বার ওজন সহ্য করতে পারতেন না আরেকটি বর্ণনায় আছে তারা একটি জুব্বা উঁচু করে তুলে ধরতে পারতেন না দারিদ্র্যের কারণে অভুক্ত থাকার কারণে তারা এতটাই দুর্বল ছিলেন যে একটি পাতলা জামাও তাদের কাছে এত ভারী মনে হতো তারা সেটা গায়ে দিয়ে হাঁটতে পারতেন না তারা এতটাই দুর্বল শীর্ণকায় ও দরিদ্রতায় জর্জরিত ছিলেন যে তারা সেটার ভার বহন করতে পারতেন না এতটুকুই না তারা এই পরীক্ষাগুলোতে সেভাবেই সন্তুষ্ট থাকতেন যেভাবে আমরা আমাদের সমৃদ্ধির সময় সুখের সময় সন্তুষ্ট থাকি ام حسبت ان تدخل الجنه ام حسبت ان تدخل الجنه ولما ياتيكم مثل الذين خلو من قبلكم مساتهم الباسا والضراء وزلزلوا حتى يقول والذين امنوا معه نصر الله الا ان نصر الله قريب سوره البقره ayat কিংবা তোমরা কি ধারণা করছো যে তোমরা জান্নাতে চলে যাবে অথচ সেসব লোকদের অবস্থা এখনো তোমরা অতিক্রম করনি যারা তোমাদের পূর্বে অতীত হয়ে গেছে আপনি কি জান্নাতে যাবেন বলে ধারণা করছেন অথচ আম্মারও জান্নাতে গিয়েছেন আমি কি সেই একই জান্নাতে যাব যেখানে আম্মার রাজি আল্লাহ তাল আনহু গিয়েছেন আম্মার যেসব পরীক্ষার মুখমুখি হয়েছিলেন এবং আল্লাহর স্বার্থে সহ্য করেছিলেন তারপরেও আমি কি তার সমান মর্যাদা পাব। আমিও কি সেই একই জান্নাতে যাব যেখানে বিলাল রাজি আল্লাহু তাল আনহু গিয়েছেন অথচ বিলাল পরীক্ষিত হয়েছিলেন পরীক্ষায় দৃঢ় ছিলেন তিনি আর আপনি কি সমান আপনি কি ধরেই নিয়েছেন যে আপনি জান্নাতে চলে যাবেন অথচ পূর্ববর্তীদের মতো আপনার উপর কিছুই আপত্তিত হবে না তাদের উপর কি কি বিপদ এসেছিল মসমুল বাসা তীব্র দারিদ্র বা হল তীব্র দারিদ্র বিপদ ওয়ুলু এবং তারা প্রকম্পিত হয়েছিলেন হাত্তা মাতা এতে তারা এমনভাবে শিহরিত হয়েছিলেন এমনভাবে প্রকম্পিত হয়েছিলেন যে রাসুল ও তার সাথী ইমানদার লোকেরা বলে উঠেছিল আল্লাহর সাহায্য কখন আসবে আলা হ্যাঁ নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটেই মুখে বললেই জান্নাত পাওয়া যায় না বিশৃঙ্খলা ও এলোমেলো পথ মাধ্যমে জান্নাত পাওয়া যায় না জান্নাত কোনো সস্তা বলি না দুঃখ কষ্ট ও পরীক্ষার মধ্য দিয়েই কেবল জান্নাতে দেখা মেলে অন্ধকার যতই ঘনি আসে বিজয় তত কাছে আসে আসলে পরীক্ষা সমূহ হচ্ছে গুণা থেকে পরিশুদ্ধির উপায় ইমাম আহমদ আসাই হেবান করেছেন একবার এক বেদিন লোক রাসুল উল্লাহ সাল্লু আলহ্লামের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল রাসুল উল্লাহ সাল্ল আলাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি কখনো উম্ম মিলদাম হল এক প্রকার জ্বর যা প্রথম অনুভূত হওয়ার পর কিছু সময় পরে চামড়া ভেদ করে হাড়ে প্রবেশ করে আসলে উম্মু মিলদাম হল জ্বর মূলত জ্বর বোঝাতেই এই শব্দটি ব্যবহৃত হয় লোকটি জ্বর দ্বারা কখনোই আক্রান্ত হয়নি এমনকি সে জানতোই না এটি কি রসুল্লাহ সাল্লিহাল্লাম তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন কলাহি কারণে মাথার অভ্যন্তরে অনুভূত ব্যথা সে বলল না আমার কখনো এমন হয়নি বরং সে জানতই না যে এটা কি যখন লোকটি চলে গেল রাসুলুল্লাহ সাল্লাহ আলাই্লাম বললেন কেউ যদি জাহান্নামী লোক দেখতে চায় সে যেন একে দেখে সব সময় যে এমনটা হবে তা নয় তবে এটাই অধিকাংশ সময় হয়ে থাকে শাহী হাদিসে এসেছে মুমিন হল গাছের কচি শাখার মতো গাছের কচি সবুজ শাখা বাতাসে ডানে বামে দোলা খেতে থাকে একজন মুমিনের জন্য পরীক্ষাও তেমনই সাধারণত কেউ পরীক্ষার মুখোমুখি না হবার অর্থ হচ্ছে আল্লাহ তাকে তার অবস্থার উপরই ছেড়ে দিয়েছেন হতে পারে সে জাহান্নামি নাজব কিংবা হতে পারে সেই ব্যক্তি জান্নাতের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে তার দূরত্ব হবে আল্লাহর আড়স থেকে বহু দূরে কিন্তু যারা পরীক্ষায় নিপতিত হয়েছেন তাদের কথা আলাদা এটা জানার ফলে আপনার ইমান মজবুত হবে লমা আপনাকেও যদি কোনো কিছুর মুখোমুখি হতে হয় তবে আপনি তার উপর সবর করতে পারবেন মুসনাদ ইমাম আহমদ ও হাদিস এসেছে এই হাদিসে রাসুল সাল্লু আলি হুসাল্লাম জ্বরকে কামারের হাপড় ও ধাতু বিশুদ্ধীকরণের সাথে তুলনা করেছেন আমরা জানি কিভাবে একজন কামার তার হাপড়ের সাহায্যে ধাতুর ময়লা পরিষ্কার করে কামার যেভাবে লোহাকে বিশুদ্ধ করে জ্বরও সেভাবে একজনের জাহান নামের অংশটুকুকে মিটিয়ে দেয় কামার লোহাকে আগুনে উত্তপ্ত করে এর ময়লাগুলো পৃথক হয়ে এটি পুরোপুরি বিশুদ্ধ হয়ে যায় তেমনিভাবে একজন মুমিন যখন পরীক্ষা ও মুসিবতের মুখোমুখি হয় যেমন এই হাদিসে জরের কথা বলা হয়েছে তখন তার গুণাগুলো এভাবে দূর হয়ে যায় এর ফলে তাকে বিচার দিবসে কোনো রকম জিজ্ঞাসাবাদ কিংবা প্রশ্নের মুখোমুখি হতে হয় না আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে বিপদ ও দুঃখ কষ্টে ফেলেন আর তিনি যাদের ঘৃণা করেন তাদের সমৃদ্ধ জীবন দান করেন সহী আল বুহারিতে আবু হুরাইরা রাজিয়াল্লাহ ত আল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আছে যে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন মান ইউরিদুল্লাহ বিহি খয়রান ইউসিব মিন আল্লাহ যার ভালো চান তাকে দুঃখ কষ্ট স্পর্শ করে লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে স্পর্শ করে এর মানে আসলে আল্লাহ সুবাহনাহাতা একজন মিনের জন্য যে দুঃখ কষ্টই নির্ধারণ করুন না কেন এমন কি যদি সেটা তার জীবনের প্রথম দিন থেকে শুরু করে একেবারে মৃত্যুর শেষ দিনটি পর্যন্ত হয় তবু এটা তার কাছে শুধু স্পর্শ বলে মনে হয় আল্লাহ সুহায়নাহা আপনাকে যে অবস্থাতেই রাখুন না কেন সেটা আপনারই গুনার কামাই আর এর মাধ্যমেই তিনি আপনার অনেক গুণা মাফ করতে চান আন তোমাদের উপর যে সব আপদ পতিত হয় তা তোমাদের কৃতকর্মেরই ফল এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন সুরা আর সুর আর আয়াত ইবন হেবান আবু ইয়ালা সহ আরো অনেকে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ সুবাহ যখন কাউকে জান্নাতের কোনো স্তরে পৌঁছানোর ইচ্ছা করেন যা তার আমলের দ্বারা সম্ভব হয় না তখন তিনি তাকে বিপদাপদ দ্বারা আক্রান্ত করেন যাতে সে ওই উচ্চ স্তরে পৌঁছাতে পারে অর্থাৎ আপনি যে আমল করেছেন এর দ্বারা হয়তো জান্নাতের আপনার অবস্থান হবে দ্বিতীয় স্তরে কিন্তু আল্লাহ তালা আপনাকে জান্নাতের সপ্তম স্তরে নিয়ে যেতে চান আল্লাহ তার আরশকে আপনার প্রাসাদের ছাদ করতে চান সুতরাং আপনাকে পরীক্ষার মুখোমুখি করা হবে যাতে আল্লাহ সুায়না হুয়া তায়ালা আপনার অবস্থান আরও উচুতে সপ্তম স্তরে নিয়ে যেতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর সাথে আছেন আপনার অন্তর আল্লাহর সাথে জুড়ে আছে আপনার হৃদয় আল্লাহর কৃতজ্ঞতায় বিনম্র হয়েছে আপনার জিব্বাগুলো আল্লাহর জিকিরে সচল সাবর অবলম্বন করে চলেছেন কখনোই হতাশ হবেন না আল্লাহ সুবহায়না তালা আমাদের শুকর গুজারি প্রশংসাকারী ও সাবরকারী বান্ধা হিসেবে কবুল করুন পরীক্ষা আসলে জীবনের এক চরম বাস্তবতা একজন দায়ী ও মুসলিমের জীবনে পরীক্ষা থাকবে এটাই চূড়ান্ত সত্য তাই আমাদের সবর করা শিখতে হবে একে জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করতে হবে আপনি একা আছেন নাকি আপনার অনুসারী আছে এটা আসলে কোনো গুরুত্বই বহন করে না বরং অধিকাংশ সময় আপনি দেখবেন যে দাওয়া দিতে গেলে আপনার আশেপাশে আপনি আর কাউকেই পাবেন না কিংবা খুব অল্প সংখ্যকীয় হয়তো আপনার সঙ্গে থাকবে বাস্তবে আসলে এমনটাই হয়ে থাকে এবং এটাই নিয়ম আল ফুদাইলিবন আয়াদ রাহমাহুল্লা বলেন ইলজাম তরিকুদা সঠিক পথের অনুসরণ করো অল্প সংখ্যক অনুসারীদের নিয়ে হতাশ হয়েও না পথভ্রষ্ট হওয়া থেকে সাবধান হওয়া পাপিষ্ঠ গরিষ্ঠদের দ্বারা বিভ্রান্ত হয়েও না পরবর্তী পয়েন্ট আপনার অঙ্গিকারকে আপনার নিয়তকে নবায়ন করুন প্রতিদিন আপনার অঙ্গিকারকে নবায়ন করুন প্রতিদিন আপনার নিয়ত ঠিক করুন প্রতিদিন একবার করে নয় বরং একদিনে বেশি বেশি করে নিয়তকে ঠিক করুন দিনে শুধু কয়েকবার নয় বরং আপনার প্রতিটি পদক্ষেপে এবং পদে পদে তা ঠিক আছে কিনা না দেখে নিন আপনার প্রতিটি কথা প্রতিটি লেখা আপনার প্রতিটি দেওয়া কার্যক্রম সব কিছুর আগে আপনার নিয়তকে ঠিক করে নিন আপনার বিপদের মুহূর্তে এটাই আপনাকে সবরের শক্তি যোগাবে জীবনে কখনও যদি কঠিন পরিস্থিতির মুখমুখি হন যদি আপনার পাশে আর কাউকে না পান আপনার কি মনে হয় আল্লাহ সুবাহ ছাড়া আর কেউ তখন আপনার সাহায্যে আসবে ইয়াফিরুল মার উমিন আখিহ ওয়া উম মিহি ওয়া আবিহ ওয়া সাহিবিহি ওয়া বানি সেদিন পলায়ন করবে মানুষ তার ভাইয়ের কাছ থেকে তার মার কাছ থেকে তার পিতা তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে শুরু আবাস রায়াত তো তারা যদি আখিরাতেই আপনাকে সাহায্য না করে আপনার কি মনে হয় দুনিয়াতে আপনার কোনো উপকার তারা করতে পারবেন যদি পরীক্ষা আপনাকে বিহবল করে তোলে পাশে আল্লাহ ছাড়া আর কাউকে না পান তবে জেনে রাখুন নিঃসন্দেহে আল্লাহ আপনার জন্য যথেষ্ট আমরা আসলে তারই মুখাপেক্ষী প্রশ্ন হচ্ছে আমরা আল্লাহকে কিভাবে আমাদের পাশে পেতে পারি দেওয়ার রাস্তায় আপনাকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হবে পরীক্ষা ও মুসিবত একের পর এক প্রতিবন্ধক হয়ে আপনার দিকে ধেয়ে আসবে এই প্রতিকূলতায় আপনি এক আল্লাহ ছাড়া আর কাউকেই পাশে পাবেন না শুতরাং আপনি যদি চান সে সময় আল্লাহ সুফায়না হুয়া তা আপনার পাশে থাকুন তবে নিশ্চিত করুন যে এই প্রতিবন্ধকতা আসার আগে আপনি আর কারও নয় বরং সব সময় আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই কাজ করে গেছেন তাই ভাবুন আপনি যা করছেন এতে আল্লাহর সন্তুষ্টি আছে তো আল্লাহ এতে খুশি হবেন তো আপনি যা করছেন তা কি সম্মত। আমাদের সবারই কম বেশি এমন অনেক বন্ধু বান্ধব আছে যারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমাদের প্রায় সবার জীবনেই এমন অনেক অভিজ্ঞতা আছে এগুলো বলতে গেলে শুনতে গেলে প্রায় সারা দিন কেটে যাবে আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোথাও কিছু বলি না তবে কিছু কিছু বিষয় আছে যা আসলেই শিক্ষণীয় কখনো কখনো এটা হয়তো অন্য মুসলিমদের জন্য সতর্কতার কারণ হবে আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি জেলে যাবার পর আমার ক্লাসের একজন ছাত্র বা ছাত্রী কিংবা সমর্থককেও আমি আমার পাশে পাইনি কেউ ঝামেলায় জড়াতে চাইনি একজনকেও পাওয়া যায়নি এ নিয়ে প্রশ্ন করার মতো রমাদানের একেবারে শেষ দিকে ঈদুল ফিতরের দুই দিন আগে ওরা আমাকে নিয়ে যায় প্রথম রাত সেখানে পার করলাম পরের দিনই ছিল ঈদুল ফিতর সেই কঠিন মুহূর্তগুলোতে আমার মাকে যে কষ্টের সম্মুখীন হতে হয়েছে তার জন্য আল্লাহ আল্লা সুহায়না হাত তাকে জান্নাতের সর্বোচ্চ স্তর দান করুন আমার জেলে যাবার এক রাত আগে আমার বাবা ও আমি আমাদের এক শিক্ষার্থীর বাড়িতে ইফতারের দাওয়াতে গিয়েছিলাম সেখানে অনেক লোকের সমাগম ঘটেছিল যেহেতু সবাই জেনেছিল এখানে আহমদ জিবলিল ও তার বাবা শাইক মুসা জিবলিল আসছেন তাই সবাই সেখানে উপস্থিত হয়েছিল পুরো জায়গাটি মানুষে ভরে গিয়েছিল বিশাল জমায়েত ছিল বলে পরে এক ভাইয়ের বাড়িতে আমরা অবস্থান নিয়েছিলাম সেখানে এত লোক জড়ো হয়েছিল যে আমি সেখানেই তারাবই জামাত শুরু করে দেই। শেষ পাড়ায় অর্থাৎ জু জাম্মাতে ছিলাম বলে আমি কোরআন খতম করতে চাচ্ছিলাম সেই বাড়িটিতে বেশ বড়োসড়ো একটি জামাত হয়েছিল ফলে আমি ওখানেই কোরআন খতম করে ফেললাম সালাতের ইমামতি করলাম যুজাম্মা শেষ হলো আমাদের খতমও হয়ে গেল আমার বাবা লোকদের উদ্দেশ্য করে বললেন কাল যদি ঈদ না হয় তবে প্রত্যেকের জন্য আমাদের বাসায় দাওয়াত রইল পরদিন ঈদ হবার একটি সম্ভাবনা ছিল আমাদের একদল ঈদের চাঁদ দেখার জন্য বের হয়েছিল কিন্তু তখন পর্যন্ত তারা চাঁদ দেখেনি সবাই আমাদের বাড়িতে আমন্ত্রিত হয়েছিল আল্লা সুভায়নাহ আতআলা আমার বাবাকে উত্তম প্রতিদান দিক এবং তার নেক আমুলগুলো কবল করে নিক আল্লাহ আল্লা সুভায়নাহ আতআলা আমার মাকে জন্নাতুল ফিরদাউস নসিব করুন আমরা কমপক্ষে দেড়শো থেকে দুশো লোকের আয়োজন করেছিলাম তারা সবাই আমাদের বাড়িতে এসে উপস্থিত হলেন এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছিল যে আমরা একদল বসে খেতাম এবং আমরা উঠে যাবার পর আরেক দল আসত এবং তারা খেত আল্লা সুফায়নাহ আতআলা আমার মায়ের মর্যাদা বৃদ্ধি করুন তাকে ফিরদাউস পর্যন্ত পৌঁছে দিন তারাও পর অনেকেই আমার ডানে বামে এবং আমাকে ঘিরে বসতে আগ্রহী থাকত আমার সব কিছু স্পষ্ট মনে আছে যেনমাত্র আজই তা ঘটেছে সেটি ছিল আমার মুক্ত জীবনের শেষ রাত তখন আমার দার্সে লোকজনের ভিড় হওয়ার ব্যাপারটি ছিল খুবই সাধারণ কয়েকটা গাড়ি নিয়ে আমরা বের হতাম আমার এখনও মনে আছে আমার পাশে কে বসবে এই নিয়ে তাদের নিজেদের মধ্যে বাদ বিতণ্ডা শুরু হয়ে যেত এমন কি এমনও হয়েছে যে ভাইয়েরা এসে আমাকে বলছে আমার গাড়ি কে চালাবে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছে ওয়াল্লাহি ওয়াল্লাহি এমন ঘটনা বহুবার ঘটেছে আমার শুনানির দিন কোর্ট প্রাঙ্গণে জনগণের ঢল বয়ে গিয়েছিল এত ভিড় ছিল যে সবার কাঁধে কাঁধ লেগে যাচ্ছিল কিন্তু সেখানে আমি আর আমার বাবা ছাড়া লাহ ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহতে বিশ্বাসী একজনও ছিল না FBI প্রসিকিউটার সরকারি বাহিনীর এজেন্ট কাউন্টার টেরোরিজমের অফিসার ও কর্মকর্তাদের সবাই সেখানে উপস্থিত ছিল আমার লয়ার আমাকে বলল এই লোকেরা আপনাদের প্রচণ্ড ঘৃণা করে এর আগে কারো প্রতি তাদের এত ঘৃণা পোষণ করতে আমি দেখিনি যখন অনেক দর্শক থাকে তখন সেটা বিচারকের উপর একটা চাপ সৃষ্টি করে তারা জানত না যে কী রায় হবে তাই তারা বিচারককে বেশি শাস্তি দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছিল আমার লয়ার আমাকে বলল এর আগে অন্য কোন শুনানিতে তাদের এমন কোনো আচরণ আমি করতে দেখিনি তারা আসলেই আপনাদের অনেক ঘৃণা করে কিন্তু তারা আপনার যে সকল অনুসারীদের কথা বলছে তারা কোথায় আমি আরও পেছনের দিনগুলোতে ফিরে যাই আমাদের বাসার উপরের তলা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছিল ওয়াল্লাহি এগুলো বলার উদ্দেশ্য শুধু এটাই যেন সবাই এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে কয়েকদিন আগে আমি আমাদের পুরোনো কফি মেশিনটা দেখছিলাম এটা ছিল দোকানের কফি মেশিনগুলোর মতো ছোটগুলো আমাদের চাহিদা পূরণ করতে পারতো না কারণ আমাদের বাসায় সবসময় কোনো না কোনো অতিথি থাকতেন কয়েকদিন আগে কফি মেশিনটা আমি দেখছিলাম ওয়াল্লাহি মেশিনটার উপর এখনও লেখা আছে এ জে রেম ক্যাফে আহমদ জিব্রিল র্যাফে লোকজন আমাদের বাসাকে সে নামেই চিনত আমাদের বাসায় সবসময় মানুষ যাতায়াত করত সবাই শিখত শেখাত দেওয়ার কাজ চলত আল্লাহ আমার মাকে উচ্চ মর্যাদা দান করুন প্রয়োজনীয় সব কিছুর যোগান দেয়া দেখাশোনা করা রান্না করা খাবার পরিবেশন কফি বানানো এই সব কিছুই তিনি একা সামলেছেন এখনও আমার সেই দিনগুলোর কথা মনে আছে যে বক্তৃতা কিংবা হালাকার শেষে ভাইরা যখন আমার অনুসরণ করতে করতে বাথরুমের দরজা পর্যন্ত চলে আসত বাসা এমনভাবে লোকে ভরপুর হয়ে যেত যে তাদেরকে আমাদের বাসার বাথরুমের দরজায় বসতে হতো আমার এখনো সব স্পষ্ট মনে আছে আমার মামলার যে বিচারক তার উচ্চতা ছিল মাত্র পাঁচ ফুট তাকে সবাই মেটে বলত আমার এই কথা বলার কারণ হলো মাত্র একজন লোক এই পাঁচ ফুট লম্বা বিচারকের সামনে দাঁড়ানোর জন্য ছিল না তাহলে আপনারা কি মনে করেন যেদিন সব আদালতের বড় আদালতে গিয়ে আপনি দাঁড়াবেন সেদিন আপনার পাশে কাউকে পাবেন পাঁচ ফুট উচ্চতার এক ব্যক্তির সামনে যদি তারা দাঁড়াতে না পারে তবে আল্লামুল গয়ুব যার কুরসি সমস্ত আসমান ও জমিনের চেয়ে বিশাল তার সামনে তারা কিভাবে দাঁড়াবে তাই প্রতিটি পদক্ষেপে আপনার উদ্দেশ্য আপনার নিয়ত যাচাই করুন এত কিছু বলার কারণ আসলে এটাই আপনার প্রতিটি কাজের আগে নিজেকে প্রশ্ন করুন আপনি এটি আল্লাহর সন্তুষ্টির জন্যই করছেন তো কখনও যদি আপনার সাথে বহু লোক থেকেও থাকে আপনি শুধু আল্লাহর কথাই ভাবুন যে আপনার সব কিছু আপনি তার খুশির জন্যই করছেন তো কারণ বিপদ যখন ধেয়ে আসবে এরা সবাই আপনার পাশ থেকে অদৃশ্য হয়ে যাবে সেই মুহূর্তে আপনি একমাত্র আল্লাহকেই আপনার পাশে পাবেন আপনি আল্লাহর হকের রক্ষণাবেক্ষণ করুন তাহলে তিনি আপনাকে রক্ষা করবেন বিপদের মুহূর্তে ধারণের এটি সর্বোত্তম পদ্ধতি ইয়া আল্লাহ আমি শুধু আপনার জন্যই এটা করছি সর্বদা সবসময় হকের জন্য সত্যের জন্য পাশে কেউ না থাকুক আপনি একাই দাঁড়িয়ে যান সুলাইমান আদারানি বলেন মা সব মানুষও যদি হকের ব্যাপারে সংশয় পোষণ করে আমি সংশয় পোষণ করব না যদি আমি একাও হই সুরা আন্নাহলে বলা হয়েছে ইন্না ইব্রাহিমা নিশ্চয়ই ইব্রাহিম ছিল এক উম্মা কিংবা একটি জাতি ইব্রাহিম আলাইহি সাল্লাম ছিলেন একাই একটি জাতি সহি আল বুখারিতে আছে ইব্রাহিম আলাইহি সাল্লাম তার স্ত্রী সারাকে বলেছিলেন আমি আর তুমি ছাড়া এই দুনিয়ার বুকে আর কোনো মুক্তি শেরখল কিতাবে ইমাম আল্লাহ কাই সহিমা সৌদ্রাদ আল আনহুর এই কাউলটি বর্ণনা করেন জামায়াত হলো সেটাই যা হকের উপর আছে কি তুমি যদি একা হও যারা হকের উপর আছে সত্যের উপর আছে তাঁরাই হল যে তাদের সংখ্যা যতই কম হোক না কেন সংখ্যা দেখে কখনো ধোকায় পড়বেন না সংখ্যা গরিষ্ঠতার কারণে বাতিল কখনো হক হয়ে যায় না আর হকপন্থীদের কম সংখ্যা তাদের ভ্রান্ত হবার প্রমাণ না আমি আবারও বলছি লক্ষ্য করে শুনুন সংখ্যা দেখে কখনো ধোকায় পড়বেন না সংখ্যা গরিষ্ঠতার কারণে বাতিল কখনো হক হয়ে যায় না আর হকপন্থীদের কম সংখ্যা তাদের ভ্রান্ত হবার প্রমাণ না কুরআনে গরিষ্ঠদের সাধারণত তিরস্কার করা হয়েছে আল্লাহ বলেন একশো ষোলো নম্বর আয়াতি হারি আপনি যতই আগ্রহী হন না কেন অধিকাংশ লোকই ইমান আনার মত নয় সুরা ইউসুফের একশো নম্বর আয়াত আয়াতিলি হ আমি তোমাদের কাছে সত্য পৌঁছিয়েছি কিন্তু তোমাদের অধিকাংশই তো সত্য বিমুখ ছিল সুরা আল জুখরুফের আটাত্তর নম্বর আয়াত অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু তার সাথে সাথে শীরক করে সুরা ইউসুফের একশো ছয় নাম্বার আয়াত অপর দিকে কুরআনের এমন বেশ কিছু আয়াত রয়েছে যেখানে লগুদের প্রশংসা করা হয়েছে আল্লাহ কেবল বিশ্বাসী ও সম্পাদনকারীরা ব্যতীত এবং এমন লোকদের সংখ্যা অল্প সুরা সুয়াদের চব্বিশ নাম্বার আয়াত আল্লা সুবহানু আলাইসালামের প্রসঙ্গে বলেছেন অতি অল্প সংখ্যক লোকই সাথে ইমান এনেছিল সুরাহুদের চল্লিশ নাম্বার আয়াত অর্থাৎ নূ আলাইস্লামের সাথে খুব অল্প সংখ্যক লোক ইমান এনেছিল তলুত ও জালুতের কাহিনীতে আল্লাহ অতপর যখন লড়াইয়ের নির্দেশ হলো তখন সামান্য কয়েকজন ছাড়া তাদের সবাই ঘুরে দাঁড়ালো সুরা আল বাকার নাম্বার আয়াত লা আলাইকুম ইল্লা বস্তুত আল্লাহর অনুগ্রহ ও করুণা যদি তোমাদের উপর বিদ্যমান না থাকত তবে তোমাদের অল্প কয়েকজন ব্যতীত সবাই শয়তানের অনুসরণ করতে শুরু করত সুরসার তিরাশি নাম্বার অ্যাট সুতরাং স্বল্প সংখ্যক হলেও হকের অনুসারী হবার কারণে আল্লাহ সুহায়না তাদের প্রশংসা করেছেন আর হকের অনুসারীরা সংখ্যায় কম হবে এটাই তো নিয়ম আজকের পর্ব এতটুকুই থাক ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা সবর নিয়ে আমাদের আলোচনা শেষ করবাকুম আল্লাহিম আসসালাম আলাইকুম ওরকাত এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাসির মিডিয়ার ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ